িতি আমরা ধারা ভাবে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 তাকুয়া কি তিনি বললেন তুমি কি কখনো কণ্ঠকময় ভূমি অতিক্রম করেছ লোকটি বলল হ্যাঁ তিনি বললেন তখন তুমি কি করো লোকটি বলল আমি তার থেকে আত্মরক্ষা করি তখন তিনি বললেন ঠিক এভাবে কুনাহ থেকে বেঁচে থাকা হচ্ছে তাকুয়া ইবনুল কাইম রাহিমাহুল্লাহ তাকুয়াকে এভাবে সংজ্ঞায়িত করেছেন পরকালের জন্য যা কিছু ক্ষতিকর সেগুলো পরিহার করার নামই হচ্ছে তাকুয়া সুতরাং তাকুয়া হচ্ছে এমন বিষয় যা মানুষকে পক্ষে যার মধ্যে আনুগত্য করবে তার বলি মেনে চলবে এবং নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকবে আল্লাহ সুবাহ তার মোমিন বান্দাদের উদ্দেশ্য করে বলেছেন ولا تموتن إلا وأنتم مسلمون هي hey من درغن الله كتا جاتا جاتا بابه بابه كورو هي hey من درغن اللهم كتا جاتا جاتا بابه بابه كورو ابن أبشتم را مسلم نا هو مرتبارن كورونا وابر ايك آياتي الله ولا قد وسطين الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أنتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض যা কিছু রয়েছে সবই আল্লাহর জন্য আর আল্লাহ হচ্ছেন অভাবহীন প্রশংসিত অপর আয়াতে তিনি বলেছেন বিভিন্ন জাতীয় গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো পক্ষে তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে সর্বাপেক্ষা মর্যাদাবান যে তোমাদের মধ্যে সর্বাধিক তাকুয়া তিনি আরো বলেছেন হাকিম মুস্ত গ্রন্থে উল্লেখ করেছেন রাসুল্লাহ বলেছেন চেয়ে ইলম আমার কাছে বেশি প্রিয় আর তোমাদের বস্তুত তো ব্যক্তি আল্লাহ সুবাহিমে বর্ণিত হয়েছে রাসুল্লাহ বলেছেন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 এই তিনি বলেন রসুল বলেছেন বান্দা ততক্ষণ পর্যন্ত মোত্তাতেই হতে পারবে না যতক্ষণ না সে অবৈধ করবে আর আমরা যে কাজে লিপ্ত হই কাজটা কি বৈধ না অবৈধ তা থেকে কোন পূর্ণ আছে না তা অপরাধ বিষয়টা বুঝার সহজ একটি উপায় হলো যখন আমরা এই ব্যাপারে আমাদের অন্তরকে জিজ্ঞেস করব, তো অন্তরের মাঝে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 মুসনাদ আহমদের অপরে হাদিস এসেছে আসো ওয়াবাসা কাছে আসো তখন আমি তার এত কাছে আসলাম যে আমার হাঁটু তার হাঁটুতে স্পর্শ করছিল অতপর তিনি আমাকে বললেন ওয়াবাসা তুমি আমাকে যা প্রশ্ন করতে এসেছ আমি কি তোমাকে তার উত্তর দেবো আমি বললাম হিয়া আমাকে সালাম তিনি বললেন তুমি আমাকে পাপ ও পুণ্য সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছ আমি বললাম জি অত্র করে আমার বুকের উপর রাখছিলেন আর বলছিলেন পুণ্যের কাজে মন সায় দেবে এবং অন্তর তা গ্রহণ করবে আর গুনাহের কাজ হলে তা করতে এক লোক সাল্ল আলী সাল্লামের নিকট আসলো এবং তাকে জিজ্ঞাসা করলো ইয়া রাসুল আল্লাহ মাল ইমান রাসুল ইমান কি তিনি বললেন ইদা হাসান যদি তোমার তোমার অন্তরে যখন কোনো বিষয়ে খটকা লাগে তখন তা ছেড়ে দাও উপস্থিতি এতক্ষণ আমরা তাকুয়া অবলম্বনের গুরুত্ব ফজিলত এবং আল্লাহ সুবাহর ভয়ে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 তারাই আজ ভক্ষকে পরিণত হচ্ছে দিন দিন সমাজে চুরি ডাকাতি সুদ ঘুষের অপরাধ সংগঠনের মূল একটি কারণ হচ্ছে মানুষের অন্তর থেকে তাকুয়া বা উঠে গেছে এমনি রজব আলহামী রাহিম বলেন তাকুয়া পাপাচারের মূল উৎস হল অন্তর তাই যখন অন্তর ন্যাক তাকুয়াবান হয়ে তখন অঙ্গ প্রত্যঙ্গ ন্যাক্কার হয়ে যায় আর যখন অন্তর পাপাচারী হয় তখন অঙ্গ প্রত্যঙ্গ আমরা যখন মানুষের মাঝে অবস্থান করি তখন তো লোক লজ্জার কারণে অনেক গুণা থেকে আমরা বেঁচে থাকি এটা কিন্তু এই প্রমাণ বহন করে না যে আমাদের মাঝে তাকুয়া আছে তাকুয়ার প্রকৃত পরিচয় তো তখনই হবে যখন আমরা নির্জন মুহূর্তে একাকি থাকা অবস্থায়ও আল্লা সুবাহ আল্লাহ ভয়ে গুনা থেকে বেঁচে থাকবো গুনায় লিপ্ত হওয়ার সুযোগ বিদ্যমান থাকা সত্ত্বেও তা থেকে বিরত থাকবো শুধু আল্লা সুফানকে ভয় করেই অনলাইন অফলাইনে সর্বক্ষেত্রে গুণা ও অশ্লীলতা থেকে দূরে থাকব মানুষের সামনে থেকে বিরত থাকা আর নির্জন মুহূর্তে গুনায় লিপ্ত হওয়া এটা কিছুতেই তাকোয়া হতে পারে না সুতরাং গোপনে প্রকাশ্যে লোকজনের সামনে বা লোকচক্ষুর অন্তরালে সর্বক্ষেত্রে অন্তরে তাকোয়া বা আল্লাভি অটুট রাখতে হবে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 কিছুতেই অপরাধে জড়ানো সম্ভব হবে না কারণ তার মাঝে এই যেখানে যা করছি দ্রুত তাও তেক ফার করবে এবং পূর্বের তুলনায় আরো বেশি ন্যাক আমলে সচেষ্ট থাকবে পরবর্তীতে কখনোই সে আল্লাহর ফরজ হুকুম পরিত্যাগ করবে না হারাম কাজে লিপ্ত হবে না হে প্রিয় ভাই বোনেরা আর যদি মানুষের অন্তরে তাকুয়া বিদ্যমান থাকতো। তাহলে সমাজের পরিস্থিতি অনেক সুশৃঙ্খল গুণান্বিত হই রেখে সব ধরনের গুণা ও সন্দেহযুক্ত কাজ থেকে বিরত থাকি আর আল্লাহ সব তালার কাছে অধিক পরিমাণে এই দোয়া করি আল্লাহ গিনা আল্লাহ আমি আপনার কাছে হৃদায়ত তাকুয়া চারিত্রিক নিষ্কলসতা এবং ধনার্ডতা চাই আল্লাহ সুবাহ আমাদেরকে তার মত্তাকে পরেজগার বান্দা হিসেবে কবুল করে নেন আব্বাল